سبيل الدموع سبيل مريح تانى هدايا صحي كي تستريح وأمود لله وصلاح وصلاح وصلاح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن الترطيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوى مقيلا إن لك في النهار سبحا طبيلا প্রাথমিক পর্যায়ে যে আয়াত গুলো নাজেল হয়েছে সেগুলোর অন্তর্ভুক্ত रसूल सल्लाम के अल्लाहबा पृथिविर चित्र के पाल्टे दिए नतून एक पृथिवी बनानों शक्ति जी उपकरण प्रयोजन सेटार व्यवस्था करते आल्लम प्रथम वही प्राप्त हार पर एम भाव जरे आक्रांत हो पड़े ज शुरे কম্বল জড়িয়ে নিতে হয়েছে আল্লাহাল রসুল সাল্লাহ আলী আসাল্লামের ওই অব দিনের পথের এই অবস্থাটাকেও প্রিয় হিসাবে গণ্য করে এই অবস্থাটারও নাম নিয়েছেন ইয়া ইহল মুজ্জাম্মিল এ বস্ত্র আবৃত চাদর আবৃত কমিলা ইল্লা কালিলা রাত্রির জাগরণ কর অল্প কিছু সময় বাদ দি নিহু কালিলা অর্ধ রাত্রি অথবা তার চেয়ে অল্প কিছু কম কর আও জিদা আলাইহি অথবা তার চেয়ে আরও বেশি কর वारत तिल कुरआना तारिल रिते नामजे दंडायमान रीते दाड़े क्याल कर मध्य तर तिलर सा कुरान पढ़ स्पष्ट भाव सुस्त भावे चिंता भावना कर अल्लादीन आते नाहम किताब यथल थीवतीहि जर के प्रदान करा तिलवत करथाथा इटा जथाथ तिलवत जे रात्री कुरानी समय व्ययर প্রথম রাসুসল্লাহ আলী হসাল্লামের উপর এই নামাজটাই নির্দেশ ছিল পরবর্তীতে পাঁচ অক্ত নামাজ ফরজ হয়ে যাওয়ার পর রাসু সাল্লাহ আলি হাসাল্লামের জন্য তাহার ফরজ রয়ে যায় অন্যদের জন্য এটা মোস্তাহ হয়ে যায় বাকি এর কার্যকারিতা এর প্রভাব এবং গুরুত্ব প্রয়োজন অবস্থার প্রেক্ষাপটে আগের মতোই কি থেকে যায় রাসুদাহ আলহ্লাম এবং সাহাবাই করাম পুরো এক বৎসর পুরো এখানে তো আল্লাহ তাল্লা রাত্রির বিবরণ দিয়েছেন যে অর্ধেক রাত অথবা তার চেয়ে একটু বেশি অথবা একটু কম এইভাবে বিবরণ দেয় দুই তৃতীয়াংশ রাত এইভাবে বিবরণ এর সূক্ষ্ম বিশ্লেষণের পিছনে সাহাবাইকরম না গিয়ে পুরো রাত জাগতে রয়েছে প্রায় এক বছর তাদের উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে এই আল্লাহতাল কাছে এইভাবে দিনের ব্যস্ততার পরে রাত্রিতে কান্নাকাঠি করা এটা দিনের জন্য একটা ভিত্তি হিসাবে গণ্য হয়েছে এর মাধ্যমে পৃথিবীর সেই পরিবর্তনের ব্যবস্থা হয়েছে এখন আসলে আবার পৃথিবীটা সেই অন্ধকারে চেয়ে পড়েছে আলো শূন্য হয়ে পড়েছে এর জন্য এই আলোর বিস্ফোরণ ছাড়া কোরআনের সূর্যের উদয় ছাড়া পুরা পৃথিবীটা আলোকিত হবে না বিস্ফোরণের জন্য কোথাও আলোটা জমা হতে হবে আলোর একটা বিস্ফোরণ এই শক্তির বিস্ফোরণের জন্য শক্তিটা কোথাও কী কি হতে হয় সুসংহত হতে হয় জমা হতে হয় তা সাহাবাই কারাম রিদানুল্লাহ আলহিম আজমা আইনের মধ্যে সেই এক বছরের এই সাধনা মেহনত কষ্ট এর মাধ্যমে একটা আলোর আধার তাদের অন্তরে কি হয়েছে পুঞ্জিভত হয়েছে জমা হয়েছে একত্রিত হয়েছে তখন তারা যখন বিকশিত হয়েছেন বিস্ফোরিত হয়েছেন সারা পৃথিবী কী হয়েছে আবার পৃথিবীটা এইভাবে অন্ধকারে চেয়ে গিয়েছে সারা পৃথিবী কী হয়ে পড়েছে অন্ধকারে ছেয়ে পড়েছে চেয়ে গিয়েছে এখন আবার সেই একটা কি প্রয়োজন বিস্ফোরণের প্রয়োজন সেই বিস্ফোরণটা হতে হল বিস্ফোরিত ভিতরে তো কিছু মেটাল মেটেরিয়াল জমতে হবে সে আলোর কিছু আধার তো থাকতে হবে বিস্ফোরণ কিসের হবে এই জন্য এটা এখন আরো বেশি এই বর্তমান সময়ে এ আমল আমাদের জন্য আরো বেশি কি হয়ে পড়েছে প্রাসঙ্গিক হয়ে পড়েছে যদিও কিনা ফরজ না কিছু কিছু মানুষের জন্য এটা অপরিহার্য আল্লা দিন আহমুল কিতাব যাদেরকে কিতাব দিয়েছি ইয়লু নাহ হাক্ষা তিলতিহী তারা এটার যথাযথভাবে তিলাওয়াত করে রাত এবং দিনের অংশগুলোর মধ্যে তারা এটা নিয়ে কি থাকে ব্যস্ত থাকে এমন কিছু ব্যক্তিবর্গ হবে যে উৎসর্গিত নিজেদের দিনের বেলা থাকবে তাদের দীর্ঘ সন্তরণ কর্মব্যস্ততা রাতের বেলা থাকবে নির্জনে আলোর সাথে গভীর সম্পর্ক যখন আল্লাহর সাথে ওই গভীর সম্পর্কের মাধ্যমে দিনের ব্যস্ততাগুলো পরিচালিত হবে তখন আসলে পুরা পৃথিবীর পরিবর্তনের ব্যবস্থা শুধু বাহ্যিক উপকরণের পেছনে ছুটলো আল্লাহর সাথে এই গভীর সম্পর্ক ছাড়া এটাও ফলশূন্য হবে কারণ উপকরণগুলো কোনটা কখন কিভাবে অবলম্বন করতে হবে এই দৃষ্টিটা তার খুলবে না আর উপকরণ ছাড়াও আল্লাহ তালা দুনিয়ার আসবাবের জগতের মধ্যে কোন কিছু কি করবেন না ঘটাবেন সেই প্রস্তুতিটা কুমিল্লা খাল যে কিয়ামুল কিয়ামুল্লা কর আসলে লাইল বড় ফদিলতের আমল ছিল কখনো তো এটা অপরিহার্য হয়ে যায় কারো কিছু কিছু মানুষের জন্য এটা ফরজের পর্যায়ে হয়ে যায় প্রায় কিন্তু স্বাভাবিকভাবে এটা অনেক ফদিলতের বস্তু सबा घुमंत और किसु किसु मानस की जग्रत हसार्यक्ति डाक देो क्या जरा सबा घुमान थका अवस्था निजेरा बनिद्र रोजनी काल्ला कथोपकथने समय व्यय कर অল্প কিছু মানুষ দাঁড়াবে কি দাঁড়াবে অল্প কিছু মানুষ সে সময় দাঁড়াবে তাদের মর্যাদাটা কোন পর্যায়ে হবে এমন কিছু মানুষ থাকবে তারা কেমন বিশেষ করে যাদেরকে আল্লাহ তালা কোরআন এর দৌলত দিয়েছেন কোরআন পড়তে পারে কোরআনের হেফজো আছে এদের জন্য এটা কোরআনের হক কোরআনের দাবি যে এটা নিয়ে তারা কি করবে রাত্রিতে জাগরণ করবে কোরআন পেটের ভিতরে আছে এটা নিয়ে সে ঘুমিয়ে থাকবে এটা হচ্ছে কোরআনের কি হচ্ছে ইল্লা যে রাত্রের অল্প কিছু সময় ছেড়ে পুরা রাত তুমি জাগ্রত থাকো লাইল রমজানে কিয়ামুল কিয়ামুল্লাইন সাধারণত দিছে রমজানে বিশেষ করে কিয়ামের ফদিলত উল্লেখ হয়েছে মান কম আরম আদনা ইমানম ও এহতিসাহাবা মানে কম আলাইলাতাল কদরে ইমানমতিবা আজি সে লাইলাতুল কদরের ব্যাপারে রমজানের রাত্রির ব্যাপারে কিয়ামের কথা উল্লেখ হয়েছে সে কিয়ামটা কি আমরা যেটা এটা এক ঘন্টা ছ এক ঘন্টা দেড় ঘন্টায় যেটা শেষ করে ফেলা হয় এইগুলি আসলে আমরা দিনকে অনেকটা তামাশা বানিয়ে নিয়েছি এমনভাবে রাত্রিতে তারা বিপড়া হয় যে কোরআনে কারিমের বারোটা বাজিয়ে দেওয়া অক্ষরের উচ্চারণ সঠিক নাই তাদ্য তার তিল এটা তো অনেক দূরের শুধু শব্দের উচ্চারণই কি হয় না সঠিক হয় না শ্রোতারা তো কিছু বুঝেই না তিলাবৎকারীরও অনেক সময় তার অক্ষরের মাথা হরফের মাথা শুয়ে কোন রকম চলে যায় শ্রোতা শুধু একটু গুণ একটা আওয়াজ শুনতে থাকে এরপরে যারা অর্থ বুঝে কিছু তারাও ধরতে পারে না কোনায় অতিক্রম করতেছে এটাকে মনে করা হয় হুম সবচেয়ে বেশি পারদর্শিতা এটাকে গৌরবের সাথে উল্লেখ করা হয় তেমন দুঃখজনক পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে আসলে ক্রিয়াম লাইলটা ছিল যে পুরা রাত জানবে রমজানে কোরআন নিয়ে রাত কি করবে থাকবে গর হোক আব্রাদ বিশ্রাঘাতের ইয়া নির্ধারণ করে দিয়েছেন এটা তো সর্বসাধারণের জন্য সারাদিন হাড় খাটা মেহনত করে ঘাম জোড়া মেহনত করে তাদের রাত্রে দাঁড়ানোর কিনায় এইভাবে সময় দেওয়ার ইয়া নাই সাধারণত তারা কৃষিজীবী ছিলেন হাড় হারবাঙ্গা ভাঙ্গা মেহনত করতে হতো সারাদিন এরপরে এসে সারা রাত এভাবে জেগে থাকা কি হয়ে যেত হয়ে যেত এদের জন্য সাধারণের জন্য একটা সহজ ব্যবস্থা দিয়েছেন যে বিশেষ ব্যক্তিদের জন্য সবার জন্যই এটা আসলে বিশেষ ব্যক্তিদের জন্য এটাই হবে যে তারা কোরআন নিয়ে রাজ্য স্থিরে কোরআন পাঠাতে থাকবে সারা রাত পর্ব আল্লাহর সাথে কথোপকথন করে তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে রাত্রিতে জেগে জেগে কি করবে বিনষ্ট স্পষ্ট রূপে কোরআনের তিলক কোরআন মুখ দিয়ে কি করবে কোরআনের আবৃত্তি করবে কোরআন পড়ান ইন্না সানুল কিয়কা কৌলাং একটি ভারী বিষয় কঠিন বিষয় আপনার উপর আমি অবতীর্ণ করব আপনাকে অর্পণ করব একটা কঠিন বিষয় কঠিন মিশন ভারী একটা মিশন আপনাকে আমি কি করব ইন্না সানুল কী হালাইকা কৌলাংলা কোরআন সাকি কুরআ কি ওই বড় দায়িত্বের জন্য কোরআনের মতো এমন বড় শক্তিশালী বিষয়টা নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা এটা অপরিহার্য কোরআনের হওয়া এটা কোন পর্যায়ে আল্লাহ তালা কোরআনেই বলেছেন যে যদি পাহাড়ের উপর আমি কোরআন কি করতাম অবতীর্ণ করতাম তাহলে পাহাড় কি হয়ে যেত ধসে যেত धसे जामूल बाकी शक्ति शक्तिशाली हवाटाई कम्य दिने दावे पूरा पृथ्वी के परिवर्तन अग्रसर हम तर दिन एम मजबूत हव उचित जे थको ये दुनिया কিন্তু আশপাশের কোনো কিছু দিয়ে কি হবে না সে প্রভাবিত হবে না কোনো কিছু তার জায়গা থেকে তাকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না সারা পৃথিবী এক দিকে আর এই পরিমাণ পাল্লায় সারা পৃথিবীর দর্শন সারা পৃথিবীর শক্তি সারা পৃথিবীর লোভ লালসা যত কিছু আছে পদ মর্যাদা অর্থ সম্পদ নারী গাড়ি সব কিছু একদিকে তারপরে শুধু এগুলি না তাদের পক্ষ থেকে অত্যাচার শক্তি প্রয়োগ বিরোধিতা সব একদিকে আর কোরআনওয়ালা ভিন্ন দিকে এই পরিমাণ শক্তিশালী হতে হবে তা তাই না কোরআনের মিশনকে সে বাস্তবায়ন করতে পারবে সাহাবাই করাম রিদওয়ানুল্লাহি আলিম আজ মাহিনের মধ্যে এক একজনের এক এক দিক দিয়ে কিছু পারদর্শিতা ছিল তো কোরআনের পারদর্শিতার মধ্যে একজন ছিলেন কোরআন এর জ্ঞান ভালো ছিল এর মধ্যে একজন ছিলেন সাহিম প্রসিদ্ধি কেমন পর্যায়ের প্রসিদ্ধ সাহাবি এবং কেমন পর্যায়ের উঁচু মর্যাদার সাহাবি ওর যখন ইন্তিক করেন তখন তিনি বলেছিলেন যে আজকে যদি আবু ওবায়দা জীবিত থাকতো আমি খেলাফতের দায়িত্বটা চোখ বন্ধ করে আবু ওবায়দাকে দিয়ে যেতাম উনি মাজলি শেষ ওরা আজকে যদি সাহিম জীবিতা থাকতো আমি কাকে দিয়ে যেতাম শালিমকে দিয়ে যেতাম তারপরে তিনি কোনো একজনকে না দিয়ে দায়িত্বটা কত জনকে দিয়েছেন ছয় জনকে সালেম ছিলেন একজন যুদ্ধে মুসাইলামা কাজাবের বিরুদ্ধে যুদ্ধে সিদ্দিক সময় গিয়েছে মুসাইলামা কাজাবের বিরুদ্ধে যুদ্ধ হয়েছেন সালেম রাজি একজন আলেম হয়তো শরীরে এত বেশি কি ছিলেন না তেমন স্ট্রং ছিলেন না সেই সময় তো ওনার আশেপাশে যারা ছিলেন তারা বলতেছেন যে সালেম তুমি সতর্ক থেকো দেখো তোমার দিক দিয়ে যেন আমার আক্রান্ত না হয়ে যায় একজন দুর্বল থাকলে তো এই দিক দিয়ে সতর্কই হবে ঢুকে যাবে তো ওনাকে কি সতর্ক করেছেন যে সালেন তুমি সতর্ক হয়েও তোমার দিক দিয়ে যেন আমরা কিনা হই আক্রান্ত না হয়ে যায় তুমি দুর্বলতা দেখালে তোমার এই দিক শত্রু ঢুকে যাবে বা শত্রু ঢুকার সুযোগ পেয়ে যাবে তিনি একটা শব্দ বলেছেন শব্দটার জন্য আমি আনা যদি আমার দিক দিয়ে তোমরা আক্রান্ত হও আমি টিকে না থাকতে পারি তাইলে আমি কোরআনের নিকৃষ্ট বাহক হলাম হলামুল কোরআনি কোরআনের নিকৃষ্ট বাহক হলাম আমি যদি আমি মাঠে দৃঢ়তা দেখাতে না পারি যে কোরআনের মত ভারী বস্তু যে ধারণ করবে সে সূত্রুর এই আঘাতটাকে সামলাতে পারবে না এর মোকাবেলায় দৃঢ় থাকতে পারবে না সে কিসের কোরআনের বাহক হল এ কউলে শাকিলের একটা প্রভাব হলো তাকে কারণ যেই পাহাড়ের মধ্যে হয়ে যেত সে ধারণ করে আছে সে পাহাড়ের চেয়ে শক্তিশালী হয়ে আছে না সাধারণত উদাহরণ দেয় দুনিয়ার মধ্যে যে আমার সাথে তুমি বাঁচতে আসতো পাহাড়ের সাথে টক্কর দিচ্ছ মানে তোমার মাথা ভেঙে যাবে কিন্তু আমি কি হব না কিছুই হব না সেই পাহাড়ের চেয়ে শক্তিশালী একজন দুনিয়ার সামাজিকতা দুনিয়ার ভয় দুনিয়ার লুপ তাকে কিভাবে রাস্তাচ্যুত করে দেবে না কোরআনের প্রভাব এটা মানুষকে এমন শক্তিশালী করে দেবে যার মধ্যে কোরআন আসবে সে এই পর্যায়ের কি হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তো কোরআন আসার জন্য কোরআনটা নিজের ভিতরে গাথার জন্য এই নির্জনে নীরবে আল্লাহকে সামনে নিয়ে আবৃত্তি করা এটা অপরিহার্য তাইলে কোরআনের বিষয়গুলো ভিতরে কি হতে থাকে কথাগুলো তো আল্লাহ শক্তিশালী এমনি মুখে আমরা বলি কিন্তু যখন ওই নির্জনে এইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়টা বলা হবে তখন এটা কথাটা দিলের মধ্যে কি হবে গেঁথে যাবে তখন দিলে যখন গেথে যাবে দিনের বেলা কাজের সময় সেটার কি ঘটবে প্রকাশ গত এক আলোচনায় বলেছিলাম যে কোরআন আল্লাহ তাল্লাহ পাহাড়ের উপর রাখলে কি হয়ে যেত ধসে যেত একটা উদাহরণ দেওয়া হয়েছিল এটা যে একটা সিফাত কি আল্লাহর সিফত নয় আল্লাহর আরেকটা সিফতের নূরের তাজাল্লি হয়েছিল কোথায় তোর পাহাড়ে সেখানে তোর পাহাড় কি হয়ে পড়েছিল ধসে গিয়েছিল তুর পাহার ধসে গিয়েছিল সে কোরআন যদি রাখা হতো পাহাড় কি হয়ে যেত পাহাড়ে রাখা হয় না এই জন্য তাহলে কি পরিমান শক্তিশালী বস্তু তার মধ্যে এসে স্থান করে নিচ্ছে আল্লাহ কালামকে এ পর্যায়ের মানুষের জন্য সহনীয় বানিয়ে দিয়েছেন এবং যে মানুষের অন্তরের মধ্যে সে কালাম কি হয় প্রবেশ করে সে কেমন শক্তিশালী হচ্ছে যেই তাজাল্লিতে পাহাড় ধসে গিয়েছিল সেই তাজাল্লি সে কি করতেছে ধারণ করতেছে সে হামিল কোরআন তার মধ্যে কোন দুর্বলতা আসবে সে আল্লাহ শত্রুদের সামনে মাথা নত করবে বা তাদের চালে সে হেরে যাবে কশৃঙ্খ কালো হতে পারে না যদি এমনটা হয় বোঝা যাবে যে সে আসলে হামিল কোরআন রাসুল সাল্লা কাফিরদের কোনো চালে কখনো হেরেছেন তাদের সামনে দৃঢ়তায় কোনো দুর্বলতা দেখিয়েছেন কখনো আল্লাহ কি বলে সাময়িক আল্লাহ কি করেন পরীক্ষা গ্রহণ করেন। আসলে তুমি এই পথে আছ এটা আসলে বাস্তবে না শুধু মুখে মুখে এর জন্য আল্লাহ তালা পরীক্ষা গ্রহণ করেন সেটা আল্লাহ তাল দেওয়া কি ব্যবস্থা কিন্তু একজন মুসলমান কাপের সামনে কি হতে পারে দুর্বল হতে পারেন এই জন্য কি বলা হয়েছে কখনো সন্ধির প্রস্তাব দিও না তোমরা সাহস হারিও না হিনবল হো না সন্ধির জন্য তাদেরকে আহ্বান করো না তারা যদি নিজেদের পক্ষ থেকে অগ্রসর হয়ে প্রথমে সুযোগ দিলে নিজের কোনো দুর্বলতা প্রকাশ পেল না তোমার দুর্বলতা প্রকাশ করার কিনাই প্রয়োজন নাই আসলে আল্লাহ দিন এমন মজবুত এবং শক্তিশালী দিন আমাদের কি করেছে দিয়েছে কিন্তু এই শক্তিশালী বিষয়টা নিজের ভিতরে ধারণের জন্য সেই অবস্থাটা আনয়নের জন্য এই বিষয়গুলোকে নিজের ভিতরে কি করতে হবে গেঁথে নিতে হবে বাস্তবে রাত্রির সময়ে কোরআন নিয়ে কি করো তুমি জাগরণ করো হজ্জ মানে কি করা জাগরণ করা রাত রাত্রি জাগরণ করা রাসুল সাল্লামের জন্য তো অতিরিক্ত হরদ ছিল এমনি ভাবে ওই ধরনের প্রভাব যে সৃষ্টি করতে চায় যে ওই প্রভাবের প্রয়োজন যখন পড়বে তখন তাকেও সেই স্বভাব উপকরণ সেই ব্যবস্থাটা কি করতে হবে গ্রহণ এখন পুরা পৃথিবীর সেই এমন একটা পরিবর্তনের প্রয়োজনের অবস্থায় এসে পৌঁছায় সেই সুন্দর কিছু মানুষের দ্বারা যদি গ্রহণ না করা হয় পরিবর্তনটা আসবে কিছু মানুষ যারা রাসুলের সত্যিকার নায়ক তাদের এমন একটা পথ কি করতে হবে এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে তাহলেই দেখা যাবে পৃথিবী আবার পরিবর্তন হচ্ছে কিছু মানুষ হবে তেমন কিছু মানুষ হবে আবর মত কি করেছে হিজরতের সময় তিনি সব ছেড়ে গিয়েছেন কিছুই রেখেছেন আবুক্লাহ পিতা ছিলেন আবু কুহাফা আবু কুহাফা বৃদ্ধ সেই সময় চোখে দেখে না আবুকর কোন গরিব ছিলেন না চল্লিশ হাজার দিরহান এর পুঁজির ব্যবসা ছিল তিনি দিনের পথে এইগুলোকে ব্যয় করে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে বিলাল রা দিয়ার সহ আর অনেক গোলাম কিনে কিনে তিনি কি করে দিয়েছেন আজাদ করে দিয়েছেন যারা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছে এইভাবে তিনি নিশ্চয়ের পর্যায়ে পৌঁছে গেছেন তারপরে বাকি ঝাঁকি সুছিল হিজরতের সময় সব কিছু নিয়ে বেরোইছে আমরা তো চিন্তা করি এখন আমি বাড়ি থেকে বের হব কি রেখে যাব তাদের জন্য একটা ব্যবস্থা রেখে যাওয়া দরকার সবকিছু রেখে কি হয়েছেন মানে সবকিছুকে যে স্ত্রী আছে বাপ বৃদ্ধ বাপ আছে ছেলে মেয়ে আছে সবাইকে আল্লাহ হওয়ালা করে দিয়ে সবকিছু নিয়ে বেরিয়েছে মাল সম্পদ যা ছিল নেয়ার মতো হিজরতের পথে একটুও কোনো কিছু রেখে দেন নাই সবটুকু নিয়ে বেরিয়েছে কিছুই রেখে দেন আবু খুব জিজ্ঞেস করতেছে আবু বকার চলে যাওয়ার পরে যে ছেলের তো সব জানে কি রেখে গেছে তখন আবু করেছে বেঁধে সেটা নিয়ে দাদাকে দিয়েছে যে অনেক টাকা পয়সা রেখে গিয়েছে অন্ধত সে হাতে হাতে দেখে যে হ্যাঁ কিছু রেখে গিয়েছে পুরা দাদা সন্তানরা এই বসে দাদাকে কিছুই রেখে দেয় দিন আসলে এত সস্তা বিষয় না আল্লাহ আল্লাহ এই এই পণ্য অনেক দামি এর জন্য মূল্য পরিশোধ এটা অপরিহার্য এবং মূল্য শুধু এই সম্পদের মূল্য পরিশোধ সম্পদ দিয়ে করবে না সম্পদ দিয়ে করবে নিজের শ্রম দিয়ে করবে নিজের মান সম্মান দিয়ে করবে পদমর্যাদা দিয়ে করবে জীবন দিয়ে করবে জীবন দিয়ে করলেও সে কি হলো লাভবান হন আর জীবন কি হলো দামি হলো দিনের জন্য যদি ব্যয় করতে পারে তাহলে লাভবান কে হয়েছে যে এই বেচা কিনি তোমাদের হয়েছে যে ব্যবসা তোমরা করেছ এই কারণে কি হও আনন্দিত হও দিয়েছ কম দামি বস্তু পেয়েছ বেশি দামি কিছু যে এই বিক্রির কারণে তোমরা আনন্দিত হতে পারো আসলে এই ধরনের উজার হয়ে যাওয়ার নমুনা এখনো অপরিহার্য যদি এই অবস্থা থেকে পৃথিবীর উত্তরণ আমরা কি চাই কিছু মানুষ এমন হয়ে যাবে যে বিলীন হয়ে যাবে নিজেদেরকে বিলীন করে দিবে সাধারণ দুনিয়ার মানুষে তাদেরকে কি ভাববে উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে তুমি তো নিশ্চিত আগর দুনিয়ার মধ্যে যাদের ভিতরে নিফাকের গুণ আছে এই লুকগুলো মুনাফিক গুলো এই কর্মকাণ্ড গুলোকে কি দেখবে আসলে বাস্তবে একটা মুনাফিক তো হলো যে ভিতরে কুফুরি পোষণ করে উপরে দিয়ে মুসলমানদেরকে দেখানো যে আমি মুসলমান এটা তো মুনাফিকই আছে এইটাও একটা স্তর যে দিনের কাজগুলোর বাহ্যিক যে কষ্ট অসুবিধা এইগুলোর কারণে এইগুলির প্রতি অনুৎসাহিত থাকা এগুলির প্রতি অনগ্রহ এইগুলির প্রতি অনাগ্রহ পোষণ করা এবং ওই বিভিন্ন ধরনের অজুহাত এগুলোর সামনে কি করে ধরা পেশ করা দুনিয়াবি এইগুলিও নিষাফের পরিচয় মুনাফেকদের ব্যাপারে এই বলা হয়েছে যে যুদ্ধে সম্পদ ব্যয় করা বা যুদ্ধে যাওয়া বা সেখানে যানমাল চলে যাওয়া এইগুলোর ব্যাপারে তারা থাকতে পিছনে চাই কি ওখানে যেতে তারা চাইবে না এটা কাদের পরিচয় এটা কাদের চিহ্ন ভাববে যে দুনিয়া আর কি তাদের কথা হইলো আল্লাহ লাগে কিছু হিল্লাও লাগে কিছু উপকরণ লাগে কিছু তো ব্যবস্থা লাগে কিছু তো চেষ্টা করা লাগবে আল্লাহ দিনের জন্য উজার করে দেওয়া সবকিছু ছেড়ে তারা কি করবে কি বলবে নির্বুদ্ধ সাহাবাহি কারামকে মুনাফেকরা কি বলতো আশোফা হা যে এরা হলো কি নির্বুধ বোকা কিছুই বুঝে না কিছু তো দুনিয়া করা করতে হয় এইভাবে করতে হয় ঠিক এখন মুনাফেকরাও যারা দিনের জন্য সেইভাবে উজার হবে তাদেরকে কি মনে করবে নির্বুধ বোকা পাগল তারা দুনিয়ার কোন বাস্তবতা বুঝে না এইগুলো হলো আসলে নিফাকের পরিচয় দায়িত্ব যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে সেই দায়িত্বের জন্য নিজে অগ্রসর না হয়ে এই বাহানা কি করা বের করা এইভাবে এইভাবে করতে হবে এখন দিন মানুষের মধ্যে চলে গালি দেখ বা মা রুক যাই কিছু করুক সেগুলি দিয়ে প্রভাবিত হবে বা তারটা গ্রহণ না করুক এক বছর গ্রহণ না দুই বছর গ্রহণ না পাঁচ বছর গ্রহণ করে না সে চটে যাবে চটেও যাবে না সে চটে না তারপরও তাদেরকে পরিত্যাগ করছে যেন আবার গেলে তাদের কাছে কি করতে পারেন যেতে পারেন শুনে না মানে না তারপরে গালিগুলো তুচ্ছ তাচ্ছল্য তর্ক বিতর্ক এইগুলো করে আপনি পরিবেশ কি করেন না নষ্ট করেন না আপনার সুন্দর দাওয়াত দিতে থাকেন যুক্তির সাথে যারা বুদ্ধিমান দলিল বুঝে তাদেরকে দলিলের মাধ্যমে আর যারা উপদেশের মাধ্যমে তর্ক করল সুন্দরভাবে শেখানো যেন কিনা হয় মনোমালিন্য না হয় পরিবেশ নষ্ট না হয় আবার যেন কি করতে পারেন ফিরে যেতে পারেন এই ধৈর্য সর্য আসবে কখন নিজের ভিতরে যদি মজবুত থাকে পাহাড়ের মত মজবুত থাকলেই কোন এ জাগরণ রাত্রিতে দাঁড়ানু হিয়া আসা দুয় নিজের প্রবৃত্তিকে दमानलार जब प्रचंड शक्तिशाली प्रभाव विस्तार करफ् नियंत्रण आसे ना मन माना जत चेष्टाई करी बदबासड़ते निकामल धरते परिना नफ्स के को भाव कथा शुनाते परिना आल्ला नफ्स के दमान তার এই অন্যায় আবদার চাহিদাগুলোকে থেকে নিব করার জন্য শক্তিশালী প্রভাবক হলো রাত্রি জাগরণ রাত্রি জাগরণ আ কে দমানোর জন্য নবস ডলার জন্য সাইজ করার জন্য প্রচন্ড শক্তিশালী তো আকোয়া মুখ আর কথাও খুব সোজা বের আল্লা সাথে যে কথাগুলো বলা হয় দিনের বেলা তো ব্যস্ততার কারণে ওই এত সুন্দরভাবে সহজ ভাবে সঠিকভাবে এগুলো কি করা যায় সেই সময় আল্লাহর সাথে কোনো তাভিলের অবাক ওখানে দরকার আছে আপনি এখানে সভাপতির সামনে কথা বলেন কমিটির সামনে কথা বলেন কথা বলতে হয় ঘুরাইয়া ফিরাইয়া সোজাসুজি বলতে পার না ডরে হয়ে রাত্রে কথা কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কথা যা সেটাই আপনি কি করতে পারতেছেন উপলব্ধি করতে পারতেছেন বুঝতে পারতেছেন কথা সবচেয়ে সঠিক হওয়ার সময় কোনটা নির্জনে আল্লাহ কি বলতেছে সেটা উপলব্ধি করে না মানুষকে ব্যাখ্যা দিয়ে আপনি বুঝাই দিচ্ছেন আজকে এই ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা দিচ্ছেন কাফের মুর্শেকদের অনুকলে ব্যাখ্যা দিচ্ছেন ইসলামের রাত্রে একাকে আল্লাহ সামনে দাঁড়ানো এখানে কি এই ব্যাখ্যার অবকাশ আছে আর সঠিক বিষয়টাই মনের মধ্যে আসবে কথা সবচেয়ে বেশি সঠিক হওয়ার উপযোগী কাছে সেই সময় গিয়ে বুঝে আপনি অমুকের ব্যাখ্যা দিয়ে অমুকের ব্যাখ্যা দিয়ে না বুঝে সেই সময় বুঝে আল্লাহ থেকে শুনি কি বলেন তিনি আমরা কার থেকে শুনি আমরিকাতে শুনি অপব্যাখাকারীর থেকে শুনি বুঝদিন থেকে শুনি কাপড়ের থেকে শুনি জেহাদ থেকে পিছনে নিজেকে রেখে দিয়েছে মুনাফিকি সব আব তার থেকে শুনেছি মুনাফিকে ব্যাখ্যা দিব তার কথা সব সঠিক হওয়ার সবচেয়ে বেশি উপযোগী অবস্থা দিনের বেলা তো আপনার দীর্ঘ বিস্ততা ব্যস্ততা রয়েছে ছুটাছুটি রয়েছে দড়া দড়ি রয়েছে সেই সময় তার এই সুযোগ পাওয়া যায় নিজের ভিতরকে সমৃদ্ধ করার জন্য চার্জ দিয়ে পরিপুষ্ট হওয়ার জন্য সময় হলো চার্জ ছাড়া শুকলেই কি হবে বল বলিস আপনার রবের নাম নিন আর তার কাছেই কান্নাকাটি করেন সবকিছুর থেকে তাবাতি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তার স্মরণাপন্ন হওয়া তার কাছে কেটে চলে যাওয়া সব কিছুর থেকে নিজের কে কি করলাম বিচ্ছিন্ন করে তার দিকেই নিবেশ করলাম তার তাকে নিয়েই কি হয়ে পড়লাম মগ্ন হয়ে পড়লাম অত ইলে তারপরে সব কিছু থেকে কেটে একান্ত ভাবে একাগ্রতিত্বে তার দিকে কি করা আত্মনিয় সব কেটে দিলে সব সম্পর্ক কোনো ব্যাখ্যা নাই অপব্যাখ্যা এইভাবে আল্লাহর নাম নেন এবং সব কিছু থেকে আমার কিছু লাগবে না কিছু লাগবে না মর্যাদা লাগবে না কিছুই লাগবে না আমার দুনিয়াতে আরো বেশি দিন বাঁচা লাগবে এটাও লাগবে না আমার সন্তানদের কেরিয়ার গঠন করে দিতে হবে এটাও লাগবে না শুধু কি লাগবে আল্লাহ কে লাগবে যদি আমার হয়ে যেতে পারবে আল্লাহ কামা ওর ইদ আজ আলহ ইসলামকে আল্লাহ বলেছে আমি যেমন চাই তুমি তেমন হয়ে যাও তুমি যেমন চাও আমি তেমন করে দিবির মালিক তো আসেনি তাকে ছাড়া কোন উপাস্য নেই যে আরো কারো অরাধনার মাধ্যমে কারো নৈ কত্য লাভের মাধ্যমে কাউকে খুশি করার মাধ্যমে তার থেকে তুমি কিছু নিয়ে নিতে পারবে না কোনো এই ধরনের মাধ্যম আছে তিনি মালিক কিন্তু আরেকজনের দায়িত্ব দিয়ে এবাদতের সেটারও অধিকারীকে তিনি না আর কোন মাধ্যমকে দিয়ে দিয়েছেন যে ওই মাধ্যমে আমার পর্যন্ত আসো আল্লাহর সামনে কোন কি নেই মাধ্যম নেই মাধ্যম কোরআনে যে বলছে যে মাধ্যম গ্রহণ করো সেটা যে কাজটা করতে বলেছে সেই কাজটা তুমি তিনি ছাড়া কোনো নেই কারো সামনে তাকেই তুমি কি করো নিজের অভিভাবক পৃষ্ঠপোষক কার্য নির্বাহী এবং কর্মসম্পাদনকারী সম্পাদনকারী হিসেবে গ্রহণ তোমার সব কাজ কে করে দিবেন তিনি করে দিবেন তোমার সব দায়িত্ব কার তা। সব কি হবে তিনি যা বলেছেন তা করো তোমার পিছনে কে আসেন আল্লাহ কি হবে না হবে এই চিন্তা কি নাই তোমার নেই এখনই হবে না পরে হবে এইটাও তোমার কি করার দরকার চিন্তা করার দরকার নেই তাকে তুমি ধৈর্য ধারণ করো হাজুর হুম হাজুর ধৈর্য তো তুমি ধরবে তাদের সাথে আবার কি করবে না নিন্দাবাদের মধ্যে তুচ্ছতা মধ্যে গৃহের মধ্যে বা তাদেরকে অনর্থকা এত বড় আলিম হয়ে এত বড় দিনদার হয়ে এত দিনের দায়ী হয়ে খুব বেশি একেবারে তুচ্ছতা করে তাকে মাটি নিচে গেড়ে দেওয়ার জন্য আমরা আগল হয়ে দরকার কি স্বাভাবিকভাবে সুন্দরভাবে তার সাথে যেভাবে। বোঝার মতো বিষয়গুলো বোঝানোর মতো করে তুমি উপস্থাপন করে দাও আজ না শুনলে কান শুনবে কান না শুনলে প্রশ্ন শুনবে না গুলো নাই তোমার কিছু আছে চেষ্টা করেছে যতটুকু চেষ্টা করোটুকু কিন্তু আমাদের নবসানি সাহসাহিত কারণে অনেক সময় হয় যে আমারটা এত হক হওয়ার পরে সে এত না হওয়ার পরে এত স্পষ্ট দলিল থাকার পরেও তার দলিল তারপরও না আবার নিজেরা দাবি করতেছে ভালো তখন খারাপ বানানোর জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মন পাগল বাড়াবাড়ি করি তখন সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় পরে আর সুযোগও থাকবে যত বিপরীত আল্লাহ এমনও করার দরকার তুমি কুকুরের সাথে তাদেরকে পরিত্যাগ করো সুন্দরভাবে এরপরে যারা না তাদের পরিণতি কি হবে এর আলোচনা করেছেন আল্লাহ তালা যে তারা অল্প কয়েকদিন সুযোগ সুযোগ সুবিধার মধ্যে থাকবি বলুন না আমা নিয়ামতের মধ্যে বুক বিলাসিতের মধ্যে এরা আছে এখন নিজেদের জনবল আছে জনসমর্থন আছে লোকজন আছে বা দুনিয়াবি প্রতিষ্ঠা আছে টাকা পয়সা আছে এইগুলোর অহমিকায় এখন কি করতেছে না কথা গা করতেছে না ওজার নি মু আমাকে এবং মিথ্যা প্রতিপন্নকারীদেরকে উলিন না আমাতে যারা বিভিন্ন নিয়ামতের দ্বারা সমৃদ্ধ আসলে ধোকাগুলো হয় কিসের কারণে গরিব লোকগুলো কিন্তু হকটাকে তাড়াতাড়ি গ্রহণ করে নেয় হকটা গ্রহণ করে না কারা যারা সুবিধাতে আছে বিভিন্ন কিছুর মধ্যে নিজের অনেক সুবিধা কি করতেছে পাচ্ছে এই লোকগুলোই সাধারণত কি ঢোকার মধ্যে পড়ে থাকে এই নিয়ামত সম্পন্ন লোকগুলোকে যারা আমার কথাকে গা করতেছে না এদেরকে ছেড়ে দাও আমার ভাগে তোমরা এগুলি নিয়ে পরে থাকার দরকার নাই ওয়ামা হেল হোম কলিলা অল্প কিছুদিন তাদেরকে এইভাবে থাকতে দাও এত বিদ্রোহ দেখাচ্ছে এত নাফরমানি করতেছে এত জঘন্য অপরাধ করতেছে আবার নিজেকে ভালো প্রতিষ্ঠা দাবি করতেছে এদের উপর হুদাই গজব এসে যায় না কেন আমাদের তো কারো কারো হক তো এই একটা কি থাকতে পারে তারা হরা থাকতে দেবেন না ও মা হিল হুম খালি তিনি তাদেরকে সুযোগের মধ্যে ছেড়ে সুযোগে থাকতে দেব